بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيب وأنتم حرم إن الله يحكم ما يريد दिन बेपारे विभ्रांत शिकार ना हो সেখানে ইয়ে গুলো আসছে শিকারী জন্তু কোন কোন শিকারী জন্তু খাওয়া হালাল এবং কোন কোন খাওয়া হারাম এটা আসছে এবং এই জন্তুগুলোর মধ্যে কাদের সবাইকৃত পশুগুলো হারাম হবে মুসলমানদেরটা হবে এবং আহলি কিতাব যারা হাতি কি অর্থে আহলি কিতাব আরো কিছু আলোচনা আসছে এরপরে একদম শেষ দিক দিয়ে গিয়ে আলোচনাটা আসছে হলো যে হজরতাহ আলী ইসলামের যারা মুক্তিআন ছিল তারা আল্লাহ আলী ইসলাম কাছে আবেদন করছে যে আপনি শব্দ আসছে সেই মনে হয় একশো বিশটা আয়াত এই হিসাবটা এখন আমাদের হিসাবটা দেওয়া লেখ আয়া তার মানে একটা কল হল যে একশো বিশটা আরেকটা কল হলো একশো বিশটা এবং সঙ্গে আরো দুইটা মানে যেহেতু ইসলাম বেশ ছড়ায় গেছে তো দূর পর্যন্ত সুরাটার কিছু অংশ শুরুর দিক দিয়ে নাজ ইসলামের মদিনা যাওয়ার আর কিছু অংশ নাজির হয়েছে হুদাই পরবর্তী অবস্থা যেটা মুসলমানদের মধ্যে কাফেরদের মধ্যে মোটামুটি একটা চুক্তি হয়ে গেছে আর কিছু অংশ না জানিস একদম যেন বহাল রাখে এই নির্দেশটা একদম প্রথমেই আসছে অঙ্গীকার পূর্ণ করো রহু দিল্কা দা التي بينكم وبين الله تعالى وبين الناس ادي عقودুল عام যেগুলো আল্লাহর মাঝে তোমাদের মাঝে হয় আল্লাহ তাআলা সব হুকুম احকাম এগুলো আল্লাহর সঙ্গে তৃতীয় অঙ্গিকার আর মানুষের সঙ্গে যেগুলো হয় সেগুলো وحللت لكم بهیمۃ الانعام এই যখন জিতজন্তর لكم بهیمۃ الانعام aya al-ibilu wal-baqaru wal-ghanamu aklan ba'da az তবে তোমাদের সামনে যেসব জন্তুর হারাম হওয়ার বিষয়টা উল্লেখ করা হবে সেগুলো ছাড়া হারাম হওয়ার বিষয়টা বর্ণনা করা হয়েছে মধ্যে আবার কিছু সামনে বলা হবে ওই যেগুলো আসতেছে এই মুহূতলা তাহলে হারাম হলো যে মৌত বা অন্যান্য কারণে সেই হিসাবে করাকে হালাল মনে করবে না তোমাদের জন্য চতুষ পর্যন্ত হালাল করা হয়েছে এমন অবস্থায় যে তোমরা গায়েরা মহিল্লি সৈদ আন্তরুন এহরাম অবস্থায় তোমরা শিকার করা হালাল মনে করবে না এহরাম অবস্থায় শিকার করা আল্লাহ দিনের নিদর্শনের অবমাননা করোনা আল্লাহর দিনের নিদর্শন সমূহের অবমাননা করোনা বিসাইফ এবং যে সকল জন্তু হারাম শরীফের দিকে নিয়ে যাওয়া হয় তো এগুলোর তোমরা অবমাননা করোনা তো হাদিয়া এটার অবমাননা কিভাবে যে সেই হাদির পিছনে তোমরা লাগলে সেটাকে কষ্ট দেওয়ার জন্য গলায় বিশেষ মালা গলায় বিশেষ বিশেষ মালা বিশিষ্ট অবমাননা করো না গলা একটা মালা পড়ায় দিত মালাটা পড়াই দিলেই যে কেউ এটা দেখতো বুঝতো যে এটা দিকে আসছে এটা জবাই করা হবে এটা তারকার যারা আসছে বাইতুল হারামের দিকে যারা আসছে তাদেরকেও তোমরা অবমাননা করো না কষ্ট দিও না তেলো হম যারা তাদের রবের পক্ষ থেকে অন্বেষণ করছে এবং তাদের ধারণায় তারা রবের সন্তুষ্টি কামনা করছে যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করছে দিকে আগমন করার মাধ্যমে বিজা আমিহিম তাদের ধারণায় উদ্দেশ্য হল মস্মিকরা কারণ মোর্শেকরা যে বাইতুল্লার দিকে আসে সেটা আসে ব্যবসা করে কিছু পয়সা কামাই করবে আর আল্লাহ তারা সন্তুষ্টি লাভ করবে সেই হিসেবে বললো একটা যে বলা হচ্ছে যে সকল মোর্শেকরাও আসে তাদের ধারণা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তাদেরকেও তোমরা এই কষ্ট দিও না তবে এটা মনসুখ হয়ে গেছে আর যারা বলেন যে না এটা মুসলমানদের ব্যাপারে তো তাদের ব্যাপারে যখন তোমরা এহরাম থেকে হালাল হয়ে যাবে তখন তোমরা তোর জন্য স্বীকার করতে পারো যখন হালাল হয়ে যাও তখন শিকার করতে পারো জরুরি না এটা আমরো এবার এক সম্প্রদায়ের বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে আনতা তাদের প্রতি সীমা করতে প্রতি তোমাদের বিদ্বেষে তোমাদেরকে যেন তাদের প্রতিছে দেখো ইসলাম কিভাবে আমাদের এই মানসিকতার উপরও শিকর লাগাই দিছে যে কাফেররা খারাপ কাফেররা তোমাদেরকে জুলুম করছে অনেক কষ্ট দিচ্ছে তাই বলে তোমরা বেইনসামি করতে দেহ না انتعتدو عليهم بالقتل بغيره انا ايبا بتا دركو التاكور بنا ايجاك انتو كرونا وتعابنو على البر والتقوى بر اي فعلي ما امرتم به جيكا در ندشتو من درك داوة ايجرور بفارتو بريك وكر كشار جوكرو والتقوى بترك ما نهيتم عنه ولا تعابنو ولا تعابنو اشو اللي تلينة تتعابنو فيه حذفو احدى التاعين في الاصلي على الاثم المعاصي والعضوان والعذوان أي التعذي في حدود الله واتقوا الله خافوا عقابه بأن تطيعوا إن الله شديد العقاب لمن خالفه حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله حرمت عليكم الميتة أي أكلها والدم أي المسوح كما في الأنعم ولحم الخنزير وما أهل لغير الله به جيقاني زبايق رشمائي اللاتحراء النيرنا مترنك رفيتهيكم কোনা নাম নেওয়া হয়েছে আল্লাহ টাই কিন্তু তাহলে এটা হুকুম এটা হারাম হনিল্লাহ ইহলাল এর শব্দের অর্থ হলো رفع الصوت আরবরা যেহেতু জোরে এই আর আল্লাহর নাম নিতে আবার কখনো মুত্তির নাম নিতে এজন্য ওহিল্লা শব্দটি আসছে ওহিল্লা লিগাইর যবিহা আলা ইসম ইসমি গায়রি আঘাতের কারণে মৃত আঘাতের কারণে মৃত উঁচু স্থান থেকে পতনের কারণে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পড়ে গেছে অন্য কোন প্রাণী তাকে সংঘর্ষ দিয়েছে যে প্রাণী থেকে কোন হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে ইল্লা মা দেখাইতু তবে এগুলোর মধ্যে থেকে যাদেরকে তোমরা জবাই করতে পারবে সেগুলো আবার হালাল ইল্লা মা নামে বলি দেওয়া হয় এখানে আসলে বলি দেওয়া হয় এটা আসলে গাই নামে বলি দেওয়া হয় এই শব্দ হবে যেটা বিশেষভাবে ভাগ্য নির্ধারক তীর দ্বারা মীমাংসা করা বা গোষ্ট বন্টন করা তস্তাক সিমো তাকিসমা মানে আরতের ওই ইয়েতে বায়তুল্লাহ শরীফের যে খাদ থাকতো ওর কাছে কিছু পিক থাকত তীর মধ্যে বিশেষ কিছু চিহ্ন থাকত তো ওরা যখন দু রকমের ব্যাপার ছিল এসতেস কাম বিল আসলামের দুরকমের একটা তো হলো যে ওরা যদি কোনোটা কাজের ফায়সলা করতো কোনোটা কাজের ওর সিদ্ধান্ত নেয়া নিতে চাইতো সফরে যাবে কিনা বা ও কাজটা করবে কিনা তখন তারা ওই ওর কাছে যেত বায়তুল্লাহ যে খাদেন তো তীর কোনটার মধ্যে নাম কোনোটার মধ্যে লাখ থাকতো একটা তীর তুলত যদি তাহলে সেই কাজটা সে করত আর কাজটা করত এটা এক ধরনের মিলে সবাই পয়সা সমান সমান দিত এরপরে মনে সাতটা সাত জনাই করছে সাতটা তীর এক এক মধ্যে একটা লেখা থাকবে কোনটার মধ্যে লেখা থাকবে নিঃস কোনটার মধ্যে সুরুষ কোনটার মধ্যে সুদুসে লেখা থাকবে আর মধ্যে খালি থাকবে এরপরে এটা যার নামে তুলতো অথবা যে তুলত থাকতো সেটা পেত যদি এটা হলো এটা হারাম এটা বলা হলো জুয়া এটা জুয়ার জুয়ার তীর ভাগ্য তীর দুই মান আছে সেই দুইটা এটার মানা হলো ছোট তীর মনে করোখানা এইটা হলো একটু আছে যে থাকে মানে তীরের এই থাকে এটা যেমন একটা নাই আল্লাহ এমন আসলাম হলো সাতটা বিভিন্ন চিহ্ন থাকতো আলামনের জমা আহ এরপরে সামনে রায় নির্দু মানে তাদের একটা আশা ভরসা ছিল আসমানি তালিকা এতে দাঁতের রাস্তা বন্ধ করার আসমানি তরিকা হলো দিনকে কবি বানিয়ে দেওয়া দিন কবি হয়ে গেলে এই কবি দিন থেকে কেউ বের হবে না বরং অন্যরা ঢুকবে যে এই কুয়তওয়ালা দিনের ভিতরে আমিও আর যদি দিন জয়ীফ হয়ে যায় তাহলে এই জয়ী বানিয়ে ফেলাটাই হলো এসতে রাস্তাকে খুলে দাও জয়ী বানিয়ে ফেলা রাস্তা খুলে দাও যেই দল শক্তিশালী এই দল থেকে কেউ অন্য দল দলে যায় না আর যেই দল দুর্বল এটা থেকে ধীরে ধীরে ধীরে ধীরে বের হয়ে যায় এটাই স্বাভাবিকতা ফলে তাকসাউম তোমরা তাদেরকে ভয় করো না আমাকেই ভয় করো আলিয়াউমা আলিয়াউমা আকমালতুল দিন এখন মানে পূর্ণ নিয়ামত পেয়ে গেছে তো পূর্ণ নিয়ামত পাওয়ার পরে তুমি পূর্ণ নিয়ামতটা তুমি নাকে নিয়ামত কেন ধরবে তার মানে যতক্ষণ পর্যন্ত তোমরা নিরাপদে নিজের শহরে ঢুকতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাদের নয়ামত পূর্ণ হয় আগে যে বললো কিছু মহার রাম জানোয়ারের কথা তো ওইটার সাথে আমরা বাচ্চা যে এগুলো তো হারাম বললাম কিন্তু কিন্তু সে গুণাহের দিকে আকৃষ্ট নয় গুন দিকে আকৃষ্ট নয় কি মতলব এটার শাফি রাহিমাহুল্লার মাস্তাক মোতাবেক সে গুনের দিকে আকৃষ্ট নয় মানে এটা আর আবু হানিফ রহিমুল্লাহ কি বলবেন যতটুকু না হলেই নয় এই পরিমাণের যে বেশি বাড়ে ফেললেই সে গুনের দিকে মাইল হয়ে গেল মানে যতটুকু গোষ্ঠ ফেলে সে রকম জানটা এটা এতটুকু খাওয়ার অবকাশ আছে তার জন্য এটা হালাল হবে না সে ডাকাতি হালাল হারামের চিন্তা করবে এই কথার কি মানে যে ডাকা সে হালাল হারামে যে ডাকাতি করতে এই কথাটা চিন্তা করবে যে আমি তো সব থেকে অনুসরণ করি আমার জন্য তো এটা হালাল না অতএব আমি এমনি মারা যাই হারাম থেকে তো বাঁচতে হবে সে আর আবু হানিকে বলবেন ওটা থেকে তো তবা করা লাগবে ওটাতে তার জন্য হালালি ছিল ওটা এটার থেকে আমার কি তবা করবে সব বুঝছে না কথাটা আরবরা যে জিনিসগুলো খাওয়ার ব্যাপারে আগ্রহী এটা হলো তৈবাথের মা আর ওরা যদি কোন একটা জিনিসের ব্যাপারে আগ্রহী না হয় তাহলে সেটা তৈবাত হলো এটা না মানে এটা এটাও বলেন এখানে এই জিনিস ব্যাপারটা না বরং যত জিনিসকে আল্লাহ হালাল করছে সবগুলো হইলে তাই পাত মা আল্লাহ মিনাল জওয়ার এবং তোমাদের শিকারী জন্তু তোমাদের শিকারী জন্তু যাদেরকে তোমরা প্রশিক্ষণ দিয়েছ এমন জন্তু যেসব পশু এটা এর মা না হলো আল কাওয়ে মিনাল কিলার ওগুলো তো আমাদের দেশের রেওয়াজ নাই মিনাল কিলাবা ওর কিলাব কুকুর শিকারী কুকুর এরপরে কুকুরকে কখন বলা হবে যেটা মো আলাম প্রশিক্ষিত কখন বলা হবে মুকাল্লিবিনা এমত অবস্থায় যে তোমরা তাদেরকে শিকার করার জন্য পাঠিয়েছ মুকাল্লিবিন এমতা অবস্থায় যে তোমরা তাদেরকে শিকার করার জন্য পাঠিয়েছো আর মিন কাল্লাম তো বলছে যে এটা হলো শব্দটা এটা মাহুজ হয়েছে কাল্লাবতুল কালবা থেকে লাকুম থেকে হাল অথবা আল্লাম তুম এরা আল্লাম থেকে হাল আল্লাহ তোমাদেরকে যা শিখিয়েছেন তা থেকে তোমরা তাদেরকে শিখিয়েছো। মানে শিকার করার নিয়মাগুলি শিকার করার নিয়ম নীতি যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন এগুলো তোমরা তাদেরকে শিখাইছো বলতেছি না আগামী বছর কিছু আসবে নিষ্কাতে যেই জন্তুটা প্রশিক্ষিত সেই জন্তুটা যদি বা পশু যেগুলো খাওয়া যায় এগুলো নিয়ে আসে ধরে তাহলে সেখানে এটা হালাল হবে তবে শর্ত হলো জন্তুটাকে তোমাকে ছাড়তে হবে ইচ্ছে করে যদি তোমার শিকারী কুকুর শিকারী চিতা এটা নিজে থেকে ধরে নিয়ে আসছে তুমি তাকে ছাড়ো নাই এটা ধরে নিয়ে এটা জায়েজ হবে না হবে কখন মুকাল তুমি ছাড়ছো ছাড়ার সময় বিসমিল্লাহ আল্লাহ হকের বলতে হবে তা কুকুরটাকে ছাড়ার সময় বলে ছাড়ছে এরপরে কুকুরটাকে কোনো হরিণ ধরে নিয়ে আসছে কামড় দিছে কামড় দেওয়ার পর এটা আহত হয়ে গেছে এরপরে হয়তো এটা গেছে যদি একবার মারাও যায় কিন্তু এই দিক থেকে বলার সময় যদি বিস্মিল্লা বলে পাঠানো হয় মারা গেল সেটা হালাল তবে শর্ত হল সেটা ধরে সে একটুও খায় নাই পুরোটা হরিণটাকে ধরে তোমার কাছে নিয়ে আসছে এবার তুমি হরিণের মধ্যে ভালো করে দেখলে একটুও খায় নাই তাহলে বোঝা যাবে যে এটা তোমার জন্য সে এমসাক করছে যেটা সামনে আসতেছে না তোমার জন্য এমসাক করছে নিম্মা আমসাক না আলি তোমার জন্য সে ধরছে নিজের জন্য না এটা তোমার জন্য বুঝতে হবে দেখো কথাটা একদম মেরে ফেলে তারপরে তুমি খেতে পারবে নিচে দেখা এটা না পক্ষ থেকে পাঠাতে হবে প্রশিক্ষিত না যখন তাকে দৌড়ানো হয় তখন সে দৌড় দেয় আন তাস্তার সিলা ইদা উর সিলাত এরপরে ও আন আর যখন তাকে থামানো হয় তখন থেমে যায় না এই যদি তিনবার এই অবস্থাটা হয়ে যায় তাহলে বুঝে যাবে যে হ্যাঁ এটা মাল নাম তো পদ্ধতি কি সেটা ফেকার খেতে পারছে তো কোন কুকুর বা চিতা এটার সাথে মনিবে এমন ভাবে ভাত যে এখন মনিবের কথাই কুকুরটা বসে কুকুরটা দৌড়তে তাহলে যদি একটা পর্যায়ে এমন হয় যে যদি কুকুরটাকে যেতে বলে কোনো হরিণকে ধরার জন্য তাহলে দৌড় দেয় আবার ঠিক আইনের দৌড়ের মুহূর্তে যদি কোনো একটা মুখে আওয়াজ দেয় বা কোনো একটা ভাবে থামতে বলে সাথে সাথে থেমে যায় এটা হলো এই তাস্তার শিলা এই যা ও তাস্তার শিলা বলছে এই জন্য যে সাধারণত এই ধরনের কুকুর গলায় শিকল বা রশি একটা দিয়ে রাখতো তো এটাকে ঢিল দিত মানে বুঝতো এই হাতেম তায়ের ছেলে আদি হরতালে যে এলাকায় ছিলেন সেখানে শিকার করতেন আট থেকেই তিনি মুসলমান হওয়ার পর হুজুর এই শিকার সংক্রান্ত বলে তীরটা নিক্ষেপ করা হয় তাহলে সেটা হুকুমে যদি ওয়ালা না হয় যেটা গিয়ে গোস ছিঁড়ে ফেলে তাহলে সেটা যদি হয় বিসমিল্লা বলে যদি মারে তাহলে সেখানে গিয়ে যদি পাখিটা মারাও যায় তারপরে হালাল হবে আর যদি হয় তাহলে এটার ব্যাপারে একটু আছে আকা করছে বাকি আর যদি তো পাখি থাকে তাহলে ইহুদ এমনাদের যে খাদ্য খাদ্যদ্রব্য তো আমের তর খাদ্যদ্রব্য বলতেছে এই স্থলে দ্রব্য দ্বারা তাদের জবাইকৃত পশু বোঝানোর উদ্দেশ্য অর্থাৎ আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানগণ তাদের জবাইয়ের ক্ষেত্রে যেহেতু ইসলামী শরীয়তে স্থিরকৃত শর্তাবলীর অনুরূপ শর্ত রক্ষা করত এবং মোটামুটিভাবে আসমানে কিতাবে বিশ্বাসী হওয়ার কারণে তারা অন্যান্য অমুসলিমদের থেকে স্বতন্ত্র ছিল তাই তাদের জবাইকৃত পশু মুসলিমদের জন্য হালাল করা হয়েছিল শর্ত ছিল তারা শরীয়ত সম্মত পন্থায় জবাহ করবে এবং জবাহ কালে আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নেবে না এটা হলো মূল জিনিসটা এরপরে হুদুরে বলতেছেন যে বর্তমান কালে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে বড় একটা অংশই নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না এরূপ লোকের জবাহ বিলকুল হালাল নয় তাদের মধ্যে অনেক এমনও আছে যারা নামমাত্র মাত্র খ্রিস্টান বা ইহুদি। তারা নিজ ধর্মও পালন করে না জবাইয়ের ক্ষেত্রে শরীয়তের শর্তাবলীও রক্ষা করে না তাদের জবাহ কিছুতেই হালাল নয় এরপরে ওই সামনে আরেকটা ওই আসতেছে যে এই আহলে কিতাবদের আহলে কিতাবদের মেয়েদের বৈশিষ্ট্য তাদের নারীদের এক তো এই যে এই বিধান কেবল সেই সকল ইহুদি বা খ্রিস্টান নারীদের বেলায় প্রযোজ্য যারা সত্যিকারের ইহুদি বা খ্রিস্টান হবে যেমন উপরে বলা হয়েছে বর্তমান কালে পাশ্চাত্য দেশ সমূহে বহু লোক এমন আছে আদমশুমারিতে যাদেরকে ইহুদি বা খ্রিস্টান হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু বাস্তবে তারা আল্লাহ রসুল মানে না এবং কোনো ইসলামের কিতাবেও বিশ্বাস রাখে না এরূপ লোক কিতাবী হিসেবে গণ্য হবে না কিতাবী হিসেবে গণ্য হবে না কাজেই তাদের জবাব হালাল হবে না এবং এরূপ নারীদেরকে বিবাহ করাও জায়েজ হবে না দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো নারী যদি বাস্তবিকই ইহুদি বা খ্রিস্টান হয় কিন্তু সেই সঙ্গে প্রবল আশঙ্কা থাকে যে সে তার স্বামী ও স্ত্রীর উপর সে তার স্বামী ও সন্তানের উপর প্রভাব বিস্তার করত তাদেরকে দিন ইসলাম থেকে দূরে সরাবে তবে এরূপ নারীকে বিবাহ করা উচিত হবে না করলে গুণা হবে বিবাহ করলে যে তা বৈধ হয়ে যাবে এবং সন্তানদেরকেও অবৈধ সাব্যস্ত করা যাবে না সেটা ভিন্ন কথা বর্তমান কালে মুসলিম সাধারণের মধ্যে যেহেতু জরুরি দিনের জরুরি বিষয়াবলী সম্পর্কে জানাশোনার বড় কমতি এবং আমলের কমতি সেহেতু এই বিষয়ে অবলম্বন করা উচিত এই দেখো বর্তমানে যারা ইহুদের খ্রিস্টান কোনো অবস্থাতে বোঝা হবে না বিয়ে করা যদি বলে তো আসলে কিতাব কিভাবে বোঝা হবে এটা যে হেদান বলে তোমাদের খাও তাদের জন্য হালাল হেদান তোমরা তাদেরকে যদি খাবার খাওয়াতে চাও তাহলে তাদের জন্য হালাল হয় মানে এটা খাওয়াতে পারবে তোমাদের জন্য খাওয়া যাবে এটা। এটা এটার একটা সামনে আসতেছে নারীদের ব্যাপারে নারীদের ব্যাপারে সেখানে হুকুম একতরফা কিন্তু তো আমের ব্যাপারে হুকুম তরফা মানে নারীদের ব্যাপারে হুকুমটা একতরফা তাদের মেয়েকে তোমরা আনতে পারবে কিন্তু তোমাদেরটা তাদেরকে দিতে পারবে কিন্তু আমের ব্যাপারে হুকুমটা দুইতরফা তাদের জবাইহা তোমরা খেতে পারবে তোমাদের জবাইহা তাদেরকে খাওয়াতে من কথাটা বুঝছো এই এমতিাযের জন্য এটা নিআছে ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত এবং মুমিন সতী নারী এখানে মুহসানাত মানে হলো من না সতী মুহসানাত মিনাল মুমিনিন মুমিনা ওয়াল মুহসানাতু আই আল হারায়র বলছেন মহসানা মহানাথ মানে এটা ওই হারায় আমা সবগুলি সামো হুন্না মানে তাদের সঙ্গে প্রকাশ্যে জিনা করার জিনা করার নিয়ত করবে না জিনা করাটা উদ্দেশ্য হবে না গোপন বান্ধবী রূপে তাদেরকে গ্রহণ গ্রহণ করবে না متخبي أخدام أخلاء منهن تسرون بالزنا بهن ومن يكفر بالإيمان أن يرتده فقد حبيت عمله الصالح قبل ذلك فلا يعتد به ولا يثاب عليه وهو في الآخرة من الخاسرين إذا مات عليه يا أيها الذين آمنون إذا قمتم أي أردتم القيامة إلى الصلاة وأنتم محدثون غسل وجوهكم وايديكم الى المرافق, إلى المرافق مع المرافق كما بينته السنه وامسحوا برؤوسكم الباء للالصق اي الصقوا المسح من غير اصاله ماء قالوا بقى হিত করবেলা শুধু হাতটাকে এই اسم جنس اسم جنس সেটা কলিল কাসির ডটার উপরে এটা ما يصدق عليه মাসাহ শব্দতাটা যত আকাললেু প্রায় লাখভায় তা এটাকে মাসাহ বলবে। হুয়া মাস্ফু বা আসি সা। কিছু অতল মাসাকুল হবে। হেদেরর মধিক আছে না তাসি আ আনে প্রইমল্য বলেন রূবে রাস আমা মালেক প্রায়মূল্য বলন কি জামি রাস। আলে হিসাফ বাজ রাজ হলে হয়ে যেত। ও আর জুলা কুম আর জুলে কুম বি নাসবি আতপান আলা আইদ কম ল জরি আল যাওয়ার জর জ্বর হলেও এটা আকফোটা হবে জ্বর হলো কি জ্বর হয়েছে জ্বর হলে জ্বর হলে রুসির উপরে আকফো হবে তাহলে সেটা এই পা মাসাহ করার বিধানটা করেন থেকে সাবিত হয়ে গেছে মুজা মাসা করার শুরুতে পা মাসা করা হবে মোজা পরিধান করার শুরুতে শেষে গেছে না তবে সেটা বাজের পোল জুমহরের পোল হলো যে না আর জুলি কুম পড়া হলে সেটার আত্ম হয়েছে তো আইকুমের উপরে কিন্তু জ্বর হলো যেটাকে বলে জরি জর রে যাওয়া জ্বর যাওয়ার অর্থ হলো যেহেতু তার পাশেই একটা শব্দ এটার রাজে তফসিল হলো না যে উঁচু হাড্ডিটা আছে এটাকে কি বলে এখানে আল্লাহ ছিল সবগুলো একরকম একসাথে বলা এটা বলতেছেন হাত এবং পা دل مده فصل قراره سهل رأسه ممصرح دارا يتا يفيدو وجوب الترتيب ترتيب وجوب الفائدة ده في طهارة هذه الأغصار أعضاء وعليه الشافعي ويؤخذ من السنة وجوب النية فيه كغيره من العبادات سنة تكيت وعصة الجنية كرزروري وإن كنتم جنوباً فالطهروا فغتسلوا وإن كنتم مرضاً مرضاً يضره الماء أو على سفرين أي مسافرين أو جاء أحد منكم من الغائد أي أحدث أو لامستم النساء سبق مسته في آية النساء دركم معنا فلم تجدوا ما أن تتيمموا سعيدا طيبا فلم تجدوا ما أن بعد طلبه فتيمموا اقصدوا سعيدا طيبا ترابا طاحرا فمسحوا ببجوهكم وأيديكم مع المرافق منه بضربتين والباء للإلساق কোন কষ্ট চাপাতে চান ضيق مما عليكم من الوضوء والغسل والتيمم كره ولكن يريد ليطهركم الله جان তোমাদেরকে পবিত্র করতে মINAL احداث والذنوب حضور দ্বারা احداث থেকে তোমরা پاک হও আবার গুনাহের থেকে پاک হও حضور দ্বারা গুনাহ maaf دعوانا للحمد لله رب العالمين